বিসমিল্লাহ রাহম্যান রহিম পরম করুন আময় ওয়াশিম গয়ালু আল্লাহ মিশুরু মুর নবীনা الله আজাদ على الله, الله, الله عليه রসুল আল্লাহ আল্লা সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজুল হুফ মাহমুদুর রসুল্লাহ আমাদের শুক্রবারে এসার সালাতের পরে বল মারাম হাদিস থেকে ধারাবাহিক যে হাদিসের ব্যাখ্যা চলছে তাতে আমরা জানাজার পর্ব নিয়ে আলোচনা করছি জানাজা সম্পর্কিত মাই সম্পর্কিত কবর সম্পর্কিত যে সব হাদিসগুলি রয়েছে গোলগোল মরামে আজকে যে হাদিস থেকে শুরু হবে সেটা হচ্ছে কবর কে নিয়ে বিষয়গুলি কবর পাকা করা কবর বসা কবর কোনো ঘর নির্মাণ করা বা মসজিদ বানানো ইত্যাদি বাতি জ্বালানো এই বিষয়গুলি এই মরমে শহীদ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে বলছেন লেখক বলে মুসলিম শহী মুসলিম হাদিস রয়েছে আনহো রাজি আলো তাঁর থেকে তার মানে এর আগে যে হাদিসের বর্ণনাকারী রয়েছে তার থেকে এর আগে আল্লাহ আনহর কবর উঁচা করা হয়েছিল এক বিঘত সমান হাদিস তো এই জাবের থেকে বর্ণিত হাদিস যাতে রয়েছে যে নাহা নিষেধ করেছেন কবর কেক পাকা করতে সম্পর্কে তাহলে কবর পাকা করা যাবে না কবর কে রঙানো হ্যাঁ করা ইত্যাদি চুনকাম করা আলিহি আর নিষেধ করেছেন কবরের উপর অবস্থান করতে বসতে তো কবের ওপর বসা যাবে না কবর ওপরে এক বসা হচ্ছে ঠিক কবর বসে বসা যেটা কবরের সাথে এক বসা নিষেধ আর হচ্ছে কবরের চারিদিকে মোজাবির হয়ে বসে থাকা বিদ্যার্থীদের ভাষায় হ্যাঁ যারা কবর নিয়ে মাজার নিয়ে ব্যবসা করে ওইগুলোকে মোজাবির বলে কবর তো কবর নিয়ে বসে থাকা আর একদিন বসে আছে কবর নিয়ে যতক্ষণ আই ইনকাম চলছে নজরানা পড়ছে কবর নিয়ে বসে আছে এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত সারা দিন ধরে কবর নিয়ে বসে আছেন কি জন্য জন্য পেট ব্যবসার যে ব্যবসা শুরু হয়েছে এছাড়া দোয়া করার জন্য সব সবসময় বসে থাকতে হবে বিধানে নেই কেন বসে থাকবেন সারাদিন ধরে সারা রাত ধরে তো এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত আলিহে আরো নিষেধ করেছেন তার ওপর কোনো কিছু কিছু কোনো কিছু নির্মাণ করা থেকে। আর বেনা মানে বিল্ডিং তৈরি করা কোনো কিছু নির্মাণ করা আর ঘর নির্মাণ করেন আর গম্বুজ নির্মাণ করেন আর যাই তৈরি করেন কবর কোন কিতাব আদিতে এর কাছাকাছি আর হাদিস নেন আব্দুল আব্বাস নহমা থেকে বর্ণিত রয়েছে ভাস্যকার উল্লেখ করছেন আন্নী সাল নবী সসমা বলেছেন কবর শব্দটি শাব্দিক অর্থ করলে যার কবর বেশি বেশি জিয়ারতকারিনী যারা যখন তখন কবর জিয়ারত করতে যায় এ হাদিস রয়েছে আর হাদিস সামনে আসছে যাতে মহিলারা যদি কবর জিয়ারত করে তাদের ওপর কবর দেখতে যায় কবর কাছে দাঁড়াতে যায় তাহলে তাদের লানত রয়েছে এই দুইটি হাদিসের সরালামের আর কি নিষেধ করেছেন বা লান আর যেইসব লোকেরা কবরের ওপর মসজিদ নির্মাণ করে মসজিদ বানায় তাদের ওপর আল্লা ল মসজিদ তৈরি করলো কবর আগে আছে আর তারপরে মসজিদ নির্মাণ করল। তাদের লানত হয়েছে এটা হচ্ছে বাদঝি খরথু হাদিসের এর বিপরীত যদি করে যে আগে থেকে মসজিদ তৈরি আছে আর মসজিদের মধ্যে কবর দিল সেই বিধানটিও এই হাদিসের আওতাভুক্ত কারণ যে উদ্দেশ্যে কবর মসজিদ বানাতে নিষেধ করা হয়েছে উদ্দেশ্য কি সির্ক থেকে বাঁচানো সির্ক থেকে বাঁচানো সির্কের সম্ভাবনা বেড়ে যায় যখন কবর ওপর মসজিদ আল ইহা মান আলাল কবুর কবর মসজিদ বানাচ্ছেন সাধারণ কবর হয়ে থাকুন না কবরটা কোথায় ঢুকে গেল মসজিদের ভিতরে ঢুকে গেল সির্কের সম্ভাবনা বেড়ে গেল কি না সিরকের সম্ভাবনা বেড়ে গেল কাঁচা কবরে সির্কের সম্ভাবনা নেই কিন্তু যখনই কবর পাকা করলেন সীরকের সম্ভাবনা বেড়ে গেল কি না আজকে না শুরু হলে যারা হয়তো কবর পাকা করলো তারা সির করবে না কিন্তু আগামী প্রজন্ম শুরু করবে শয়তান ধীরে ধীরে গোমরা করে যে কোনো পাপের ক্ষেত্রে রাতারাতি শয়তান পাপ করায় না প্রথম অন্তর খারাপ করে তারপরে অন্তরে সেই কথা দানা বাঁধে হ্যাঁ শক্ত হয়ে যায় বদ্ধপরিকর হয়ে যায় যে কাজটা করতেই হবে হ্যাঁ অন্তর থেকে আর কথাটা বেরোয় না তারপরে তখন ধীরে ধীরে পাপ করার জন্য আগে বাড়ে চেষ্টা করে যে কোনো পাপের ক্ষেত্রে খুন করাই হোক যে না হোক একদিন হয় না যেকোনো পাপের ক্ষেত্রে কোনো একজন মানুষকে চরিত্রহীন সাথে সাথে করা যায় না ধীরে ধীরে ধাপে ধাপে ধাপে ধাপে চরিত্র ঠিক তেমনই মানুষের একজন মুসলিমের আকিদা নষ্ট করে ধীরে ধীরে আজকে কবরটা পাকা করে কবরের শ্রদ্ধা সম্মান শুরু হয়ে যাবে কালকে তারপরের দিন ফুল চড়ানো শুরু হবে চাদর চড়িয়ে দেওয়া হবে তারপরে লোকজন সেখানে জমা হইতে পারে ভিড় ভাড় করতে লাগবে মেলা শুরু হয়ে যাবে তারপরে শ্রদ্ধার সাথে সেখানে দাঁড়ানো আর বসা বসা শুরু হয়ে যাবে তারপরে তখন ধীরে ধীরে সেচনা শুরু হবে নজরানা পেশ করা শুরু করে কবর বড় কবর নিয়ে বড় ফিতনা প্রতিমা ছবির চাইতে কম ফিতনা নাই ছবির মাধ্যমে যেমন ফিতনাই পড়েছে মূর্তি বুঝার মানব জাতি এই জন্য ছবি হারাম বিনা কারণের ছবি হারাম শরীয় সম্মত যদি কারণ না থাকে বা আপনাকে বাধ্য না করায় তাহলে ছবি এইরকম শখের ছবি বা ইসলামের কোন উপকারিতা না থাকে দাওয়াতি মসলেহাত না থাকে হ্যাঁ ধরেন একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন যার জন্য আপনি সেখানে স্বয়ং সম্পূর্ণ না অন্যের কালেকশান নিতে হয় বিদেশ থেকে পয়সা নিতে হয় আর দেশগুলিতে তো তাদের কাছে রিপোর্টের জন্য আপনাকে দেখাতে হবে ছাত্র সংখ্যা দেখাতে হবে শিক্ষক সংখ্যা দেখাতে হবে এফতার করাচ্ছেন এফতারে মাহফিলের দেখাতে হবে যে কেমন সংখ্যা রয়েছে তারপরে পয়সাটা আসবে তো এগুলো হচ্ছে ইসলামের ইসলামের এই রকম ক্ষেত্রগুলিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে বৈধতা আছে তাও এমন ছবি যেগুলি ক্যামেরাতে করা ছবি যেই ছবি অনেকে বৈধ করেছেন এমনিতে বৈধ করেছেন ইতলাভ জিনিস আর যেগুলো প্রতিমূর্তি রাখারে যেগুলিতে সরাসরি পূজা শুরু হয়েছে অথবা বড় শ্রদ্ধার সাথে রেপোটের জন্য যেগুলো ছবি করা সেগুলো শ্রদ্ধার সাথে ঝুলিয়ে রাখা হয় না আর শ্রদ্ধার নজরে সেগুলোকে দেখা হয় না কিন্তু বাপ দাদা পূর্বপুরুষদের ছবি আমার দাদা এটা আমার দাদার বাপ ছিল আমার পূর্বপুরুষেরা ছিল শ্রদ্ধার সাথে রাখা হয় এটা আমার নেতা ছিল আমার নেত্রীর বাপ ছিল নেত্রী স্বামী ছিল শ্রদ্ধার সাথে ছবিগুলো দেখা হয় সুতরাং এই ছবিগুলো নিঃসন্দেহে হারাম যদিও সেই ছবিগুলি ছবি ক্যামেরারই ছবি হোক না কেন এইরকম ছিল ছিল। ওস্তাদের আলবানির ছবি এটা হচ্ছে অমুক সাহেবের ছবি শ্রদ্ধার নজরে দেখা হয় এগুলি বেশি ফিতনা কিসের ফেতনা সিরকের ফিতনা সিরকের আশঙ্কা যার ফলে ছবিকে হারাম করা হয়েছে ঠিকই তেমনই কবর নিয়ে যখন বাড়াবাড়ি শুরু হবে তখনই কবর পূজার ফেতনার আশঙ্কা রয়েছে যার ফলে কঠোরভাবে নিষেধ করেছেন তার মসজিদের আছে মসজিদের ভিতরে কবর দিল তাতেও উদ্দেশ্য ওইটাই যে এই লোক বিশিষ্ট লোক সুতরাং এর কবর সাধারণ জায়গাতে সাধারণ গরস্থানে যেখানে সেখানে দাফন করা যাবে মসজিদে দাফন করি এখানে বাড়াবাড়ি শুরু হইল হ্যাঁ হইলো যার ফলে মসজিদের কবর দেয় মসজিদের বারান্দায় কবর দেয় মসজিদের গ্রাউন্ড ভিতরে কবর দেয় তাদের উপর লানত রয়েছে কবি সাহেব বলে দেশের মসজিদের পাশে আমার কবর দিয়েও ভাই মসজিদের আজান যেন মহাজের আজান যেন শুনতে পায়। হ্যাঁ বলতেন না অস্বরো আর যারা বাতি জ্বালায় সেরাজ মানে হচ্ছে বাতি হ্যাঁ প্রদীপ যারা প্রদীপ জ্বালায় বাতি জ্বালায় আলোকিত করে লাইটিং করে যা হোক না বিদ্যুৎ দিয়ে হোক আর আপনার যা কিছু দিয়ে হবে। যদি এটি করে সেটা একদিন হোক অথবা সব দিনই হোক যেমন শুধু একদিন বছরে সাধারণ কবরস্থান অ্যা করে সেটা ছয় না ওদের ছয় বরাত কি করে কবরস্থান लाइटिंग कम पक्षे पल्लि ग्रामो देखिए क्या नेकान भलोक रखें ओपर आल्ला कबर जारत करी महिला আর যারা কবর উপর মসজিদ তৈরি করে বা কবরকে পরিণত করে কবরকে সামনে রেখে কবর বাতি জ্বালায় কবর আল্লাহ হয়েছে আর এই হাদিস গুলি নবী সাল্লাম থেকে প্রসিদ্ধ প্রসিদ্ধ ভাষ্যকারস্তাফিজুন আনীনাম থেকে নিষেধাজ্ঞা গুলি খুব প্রসিদ্ধ যে মুসলিম জানে না এসব জিনিস ইসলামের কমন জিনিস একজন সাধারণ মুসলিম এর জন্য জানা ফরজ তো এই হাদিস গুলিতে জানতে পারলেন যে কবর সম্পর্কে যে সব কাজগুলি নিষেধ আর কেন নিষেধ দিকে ইঙ্গিত করলাম এই বিষয় সম্পর্কে অনেক অলমাদের বক্তব্য তুলে ধরেছেন ভাস্যকার তার মধ্যে শেখুল ইসলাম তাই মিয়া রহমতুল্লাহ আলের উক্তিটা এখানে নকল করছি তিনি বলছেন কালা শেখুল ইসলাম ভেঙে দিতে বলেছেন নবী কারিমস ভেঙে দিতে বলেছেন না বলেননি কোন হাদিসে দেখি কার কি জানা আছে কোন হাদিসে আরি রাজি আল্লাহকে বলেছিলেন হ্যাঁ কি বলেছিলেন যে তোমাকে এমন কাজে পাঠাচ্ছি তুমি যদি কোথাও মূর্তি দেখো তাহলে তা তামাস্তাহু ইমস্তাহ নিশ্চিন্ন করে দিবে গুড়িয়ে দিবে মূর্তি দিয়ে আল্লাহ হয়েছে আর এক সির্ক শুরু হয়েছে দুই সীরকের দিকে ইঙ্গিত করা হয়েছে আর এগুলিকে নিশ্চিন্ন এই দুই শিরকে ওয়ালা কবরান আর যদি কোন উঁচা কবর দেখো আর বিদাতিদের কবরস্থান তাদের উঁচা উঁচা কবর পাকা করা আছে রং করা আছে নাম লেখা আছে অমুক সাহেবের কবর ইত্যাদি ইত্যাদি চাদর চড়ানো আছে ফুল দিয়ে সাজানো আছে ওলা কবর কোনো উচা কবর দেখো তাহলে নিশ্চিন্ন তারপরে ইমর আহম তো বলছেন যে ওয়ালাক ইত্তাফাকালু আলা আন্না কিসওয়াল কবরে বেসি আবে কবরে যে চাদর চড়াই এই সম্পর্কে বলছেন যে সমস্ত আইমমাদের ঐক্যমত রয়েছে কারণ আমাদের দেশে যারা কবর মাজারা নিজেদেরকে হানাফি বলে অন্য কিছু বলুক কিন্তু রেজবি বলুক বা কিছু বলুক এর এরাই নিজেদেরকে মজাহ বলে যে আমরা হানাফি হানাফি মজাহ এর থেকে বাড়ি হানাফি মহাবের এর সাথে কোন সম্পর্কে এরা হচ্ছে নকল হানাফি জাল হানাফি এইজন্য একটি ভালো গবেষণা বলছি যে আসল হানাফি প্রকৃত হানাফি বর্তমানে নেই হয়তো ইমাব আবু হানিফার ছাত্ররা ছিল আবুহা ইউসুফ মোহাম্মদ তাঁরা ছিল প্রকৃত হানাফি এমাব আবু হানিফার শিক্ষা আদর্শকে পুরোপুরি মেনে গেছে আমার কথা হাদিসের খেলাফ হলে ছেড়ে দিই যেটা সহি হাদি সেটা হচ্ছে আমার মজহফ এই জন্য ইউসুফ অনেক মশলা ইখতলাফ করেছেন এম আহম্মদ অনেক মশলা ইখতলাফ করেছে ওরা হচ্ছে আসল হানাফি ওরা আসল হানাফি আর যারা আজকাল বর্তমান যুগে নিজেদেরকে হানাফি বলে মজাহের সাথে সম্পৃক্ত করছে তার আসলে নকল হানাফি যে হানাফি হোক না কেন নকল হানাফি সমস্ত আইম্মাদের ঐক্যমত রয়েছে এই বিষয়ে আন্না কিসুতাল কবরে বিশাবে কাপড় পরানো বা চাদর চড়ানো কিস্বাতুল কাবা কাবা গেলাফ কে কি হয় হ্যাঁ বৈশিষ্ট্য যে কাবার উপর চাদর চড়ানো যাবে কেউ যদি মসজিদ তাহলে যদি তিনটি যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মসজিদ পবিত্র মসজিদ সেই মসজিদ গুলির উপর যদি চাদর চড়ানো দলিল না তাকে বিদাত হয় তাহলে কবরে চাদর ছড়ানো এই সম্পর্কে চার এমাম সমস্ত ফোকাহ মহাদেশ সবার মত রয়েছে যে কাপড় দিয়ে ঢাকা অথবা তোমাদের কেউ যদি মন কাজ দেখে এটা হচ্ছে মন কার মন কাজ মানে ইসলাম বিরোধী কাজ হ্যাঁ কাজ অপরাধ যদি দেখি তাহলে তিনটি স্তর আছে তা দূর করার জন্য ক্ষমতা থাকলে তাহলে বল প্রয়োগ করতে পারবেন আপনি হ্যাঁ সুতরাং বল প্রয়োগ করে এই কবরকে সাধারণ কবরে পরিণত করতে হবে আর চাদর এখান তো বল প্রয়োগ করে চাদর সরাইতে হবে ফুল সরাইতে হবে সরকার যে কোনো মুসলিম সরকার গোটা দেশের উপর করা তার অধিকার রয়েছে ক্ষমতা সেগুলি কাঁচা কবরে পরিণত করা চাদর চড়ানো রয়েছে চাদর সরানো ফুল সরানো যে কোনো মুসলিম শাসকের ফরোজ ফালিও গাইয়ের হুবিয়াদি এটা শাসকদের জন্য এটা আলেম আর মুফতির জন্য না এটা আমার কাজ আবার দু চারটা হরফ পড়েছেন এই হাদিসটা পড়েছেন আর গিয়ে রাতের অন্ধকারে একটা কবরকে দিলেন একবারে ভাইয়া বড় ইসলামের খেদমত করে দিলেন হ্যাঁ কবরের চাদর চুরি করে বলছে ভালো কাজ করেছি হ্যাঁ চুরি করতে গিয়ে আপনি আসামি আর যারা মুশ্রেক তারাই হচ্ছে মাসা আল্লাহ বাদী তারা হ্যাঁ তারাই বাদী এটা ইসলাম না ইসলামের খেদমত না এটা কারণ এই কাজটা আপনার নাই ডিউটি আপনার না ওটা সরকারি ডিউটি আল্লাহাক ওদেরকে জিজ্ঞেস করবে যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আমাকে আমাকে জিজ্ঞেস আছে, পাকা করা আছে মাজার বানিয়ে নিয়েছে কবরকে সাজিয়ে কবর দেখে আখেরাত স্মরণ আখেরাত কি শরণ হয় পয়সা স্মরণ হচ্ছে আর এই পীরদের এত ইনকাম রে পয়সা স্মরণ আজকাল সব পাকা কবর দেখলে কি স্মরণ হয় আর কি করেছেন তো যা কিরকম লাখেরা পরকাল স্মরণ হয় মদ স্মরণ হয় কবর স্মরণ হয় জান্নার জাহান্ন ওই সব চিন্তা হয় বিচার দিবস বলে চিন্তা হয় ওই চিন্তা হবে পয়সা ধান্দা ওখানে চলছে যদি ক্ষমতা থাকে হ্যাঁ বল প্রয়োগ করা বল প্রয়োগ যদি না ক্ষমতা থাকে ফ্যামিলি সালি যদি না পারেন বল প্রয়োগ করতে আপনার সেটা দায়িত্ব না আর সেই ক্ষমতা আপনার নেই আর অন্যের বাড়িতে গিয়ে ক্ষমতা চালাবেন এটা আপনি অন্যায় কাজ করবেন আমি এরকম মাঝে মাঝে উদাহরণ দিই আপনার স্ত্রীর যদি মাথায় কাপড় না থাকি আর রাস্তায় চলে তো কাপড়টা উঠিয়া হ্যাঁ কমপক্ষে ঢাকা বল প্রয়োগ করা আর না ঢাকলে তাকে শাসন করা প্রয়োজনে মার দেওয়া তাতেও সংশোধন না হলে তালাক দেওয়া মাথা লেগে দিচ্ছে অন্যায় কাজ করলো সে শরীয়থের বিধানে অন্যায় কাজ করলো এটা আপনি ওই আপনার ভাবির মালিকরা বা আপনার ছোট ভাইয়ের স্ত্রীর মালিকরা বুঝছেন না এটাও করতে পারছেন না আপনি মুখেও বলতে পারছেন না জবান বন্ধ একবারে জবান খুললে হ্যাঁ আপনার ওপর এমন শাস্তি বালামসিবত আসবে যেটা আপনার দুর্বল ইমানে কি করেন ঘৃণা করে প্রতিবাদ করেন ঘৃণা করেন এই যে এবং কোন রকমের অসহযোগিতা আপনার তারা অসহযোগিতা করেন সহযোগিতা নাই জিজা আলিকা আফলিমান এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান সর্বশেষ আত্মীয়তা বিবাহ সাদী মেয়ে দিচ্ছেন নিচ্ছেন হ্যাঁ খাচ্ছেন খুব আমোদ করেছেন তাহলে আপনার ইমান নেই বুঝে নিতে হবে আল্লামা শেখ আব্দ আলে বিগত প্রধানমফতি সৌদি আরবে তিনি বলছেন क्तर ओपर सेक्ति हम अथवा कबर ओपर फुल चढ़ान फुल देवाद আর ফুল কিছু দিন পরে আল্লাহকে পৃষ্ঠপোষক বানিয়ে না হবে এদের পূজা শুরু হয়ে যাবে ভাবে কবর মাজার পূজা শুরু হয়েছে সতরাং সাহেব বলছেন ফালুয়াজবো এজা আল আলাল কবুর কবর ওপর যে পাকা করা রয়েছে তা দূর করে দাও নিশ্চিন্ন করা হচ্ছে ফরোজ কার ওপর ফরোজ বল প্রয়োগ করা বললাম সরকার আলহামদুলিল্লাহ আল যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের তাদের আল্লাহ রহম করেন তাদের উপর তাদেরকে জান্নাত শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহমতুল্লাহর সাথে বল প্রয়োগ করে এই হাদিস আমল করে পাকা বহু কবরের পূজা হইতো এই আরব জজিরায় আরব উপদীপি সবগুলোকে নিশ্চিন্ন করেছেন যাদের কাছে বল প্রয়োগ করার ক্ষমতা ছিল শেখ মোহাম্মদ আবদুল্লাহাব তিনি দর্শ দিয়েছেন বক্তব্য রেখেছেন আর মোহাম্মদ বিন সৌদ মোদিন আবদুল্লাহাব বক্তব্য করেছেন তিনি দায়ী আর বল প্রয়োগ সেনাবাহিনীর মালিক শাসন ক্ষমতার মালিক মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলি হিমা দুইজনে বল প্রয়োগ করে যেখানে যেখানে পাকা কবর আছে ভাঙা গুড়িয়ে দাও এই কাজ করেছেন এটা হচ্ছে মুসলিম সরকারের ফরজ কাজ আর এই কাজ করলে আল্লাহ আল্লাহাক বর করদেন যেই জায়গায় একশো বছর আগে খেতে পাওয়া যেত না এখানে দুর্ভিক্ষ নেমে এসেছিল কোন কোন দেশে যে গিয়েছে লোকদের কাছ থেকে সব গল্প শোনা তাদের দাদা আমলের যুগের কথা বেশি বেশি দূরের কথা নয় আল্লাহ পাক এত নিয়ামত দে তহত প্রতিষ্ঠা করার জন্য আর কবর মাজার পূজাকে নিশ্চিন্ন করার জন্য যে আপনি কল্পনাই করতে পারেন না তারপরে সমান যদি করেন বোঝা যাবে না যেখানে কবর আছে একটু উঁচা হবে কতটা এতটা উঁচা করা হবে যেটা হচ্ছে বেকাদর শিবরে এক বৃহৎ আধা হাত গত সপ্তাহে বলছিলাম আর সেটা হবে কিসের মতো চূড়ার মত অবাননা করবে না অলাতুন বস কবর ওটার উপরে চাষ করবে না ওখানে কোনো কিছু আবাদ করে দিবে না কবর সম্পর্কে আরো অনেকগুলি বিষয় রয়েছে যেই ফেতনাই লিপ্ত হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানের কবরপন্থী মাজারপন্থী বা বিদাতপন্থীরা। তার একটি বিষয় হচ্ছে কবরের উপর গাছ লাগানো কবরের পর গাছ লাগানো এ সম্পর্কে হাইয়া তো কেবা সৌদি আরবের সবচেয়ে নির্ভরযোগ্য যে সংস্থাটি রয়েছে বড় বড় আলামাদের যে একটি কাউন্সিল রয়েছে হাইয়াতুন মানে কাউন্সিল তাদের ফুতুয়া আর পুরো লম্বা ফুতুয়ার শেষখানে উল্লেখ করছি আলোচনা করতে গিয়ে তিনি বলছেন কবর হচ্ছে উপদেশ নেওয়ার স্থান কবর দেখে আপনি উপদেশ নেবেন পরকাল সম্পর্কে চিন্তাশীলকে সৌন্দর্য করলে এর উল্টো হয়ে যায় এসব কথা তারপরে পাকা করা ইত্যাদি নিষেধ করা হয়েছে এগুলো বলছেন হাইয়াতে বড় অলমার সবাই একমত হয়ে তারা তারা একমত হয়ে এই ফতুয়া দিয়েছেন এই ভিলেজ মা সম্পর্কে কোনো কিছু করা অথবা ভালো ভালো যেসব গাছগুলি দেখতে সুন্দর লাগে আজকাল শহরকে সাজাবার জন্য রাস্তার পাশে পাশে থাকছে না সবুজ করে করে রাখছে এইরকম যদি বলে আমার বাপের কবরটাকে সবুজ করে রাখবো গাছ দিয়ে এটাও হারাম লাইটিং করা আলোকিত করা এটাও হারাম ওয়ালাবে আই এসাই মেন আনোয়াই তাজমিল যে কোন রকমের অলঙ্কার পণ্য কাজ করা বা যে কোন রকম ভাবে অলঙ্কৃত করা এগুলি হারাম কেন কারণ সালাফে সোয়ালহিনা যেইভাবে কবর কেখেছেন সাহাবাই কেরাম তাবা তাব সাজানো হইত না কবরে আলোকিত করা হতো না কবরে প্রদীপও জ্বালানো হইতো না আর কবর গাছও লাগানো হতো না কাবের মাস দার ও এজাতিন ওয়া এবার ওয়া যাতে করে কবরের উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে উপদেশ নেবে শিক্ষা নেবে স্মরণ করবে বা কবর দেখলে পরকাল স্মরণ তাকে তারপরে আসি আহ আরেকটি হাদিসের দিকে বলছেন প্রথম সাহাবি মহাজেকাল করেছেন মোদিনাই শিক্ষা দারজন তাকে আগে পাঠিয়ে দেন হিজরতের আগে তিনি হিজরত করেছেন মোদিন নাই তার উপরে জানাজা পড়লেন তাহলে একই জায়গা হয় না আমাদের কবরস্থানের কাছে গিয়ে জানাজা হয়ে যায় সেই জন্য যারা জানাজা যায় তারা কবর দাফনেও শরিক হয়ে যায় কিন্তু অনেক জায়গায় মসজিদে জানাজা হয়ে গেল অথবা এক দু কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে জানাজা হয়ে গেল তারপরে আহ গোরস্থান দূরে আছে সকলের জন্য যাওয়া খরচ নয় একটা কাজে শরীফ হলেন একাজা শরীফ হয়ে যাচ্ছেন কটা লোক আপনি মক্কায় থাকাতে আলমোয়াল্লা কবরস্থানে যাচ্ছেন অথবা মদিনা আপনি আহ কবরস্থানে লোক যাচ্ছেন খুব কমই আমরা কয়েকবার গিয়েছি এতদিন হয়ে যাচ্ছে চব্বিশ পঁচিশ বছর হয়ে যাচ্ছে কবর এসেছেন সুতরাং কবর যাওয়ার ক্ষেত্রে কোন বড় ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি যেন নিজেকে হ্যাঁ এই অহংকারে নেয়া ফেলে যে আমার মতো বিশিষ্ট দরকার টা কি আর তারপরে রসুর উল্লা কবর তিন এটাকে কি বলা হয় অঞ্চল আঞ্চলিক ভাষা জানাতে ফায়দা আছে অনেক ফায়দা আছে আরে যদি ফায়দা না থাকে আমাকে লন্ডনটা আমি জিজ্ঞাসা করে বিপদ বুঝিয়ে দেখি হ্যাঁ সে আপনার সাথে মাতিলাম কি মাতিলাম যদি না বুঝতে হবে তাহলে আঞ্চলিক ভাষা ফায়দা রয়েছে আমাদের অঞ্চল উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ আর রাজশাহী চাঁপা এইদিকটাই এই দলিল কোন গিয়ে তিন হ্যাঁ লোভ মাটি বা তিন কি বলবেন যেটাকে বললেন হ্যাঁ তিন কোশ মাটি দেওয়া এটি হচ্ছে সোননাথ রসল সাল্লাম এটি হচ্ছে সোননাথ এর মাধ্যমে যেন আপনি একটি হকা জীবিত অনেকগুলি হক আমাদের সাথে জড়িত আছে যে কোনো লোক মারা গেলে কোন কিছু যদি না থাকে সে প্রতিবেশীও না আর আমার আত্মীয়ও না মুসলিম ভাই তো মুসলিম ভাই হিসাবে এই হক আছে একজন মাইয়ের যে কোনো মুসলিমের উপর উল্লেখ করেছেন হাদিসের অবস্থা ভাষ্যকার বলছেন হাদিস হচ্ছে হাসান মানে আমল জুগস এই হাদিস এই হাদিস দ্বারা জানা যায় যে মাইয় জানা যান হুকুম আছে ফার্জে কেফায়া কিছু মুসলিমরা যদি জানাজায় হাজির হয় তাহলে সকলেই মাফ পেয়ে যাবে আর কেউ যদি কোনো মুসলিম না পড়ে জানাজ এই হাদিস দ্বারা জানাজা মশতেবাউল জানায় সলাত হাত দাফন জানাজায় অংশ নেওয়া জানাজার সলাত আদাই করা থেকে শুরু করে দফন পর্যন্ত এটা সব চাইতে ভালো ফালা ফালিক আল্লাহর প্রতি ইমান রেখে নেকির আশাই কেউ যদি করে তাহলে হাজির হবেন আল্লাহ হ্যাঁ এবং জানাজা শরীয় তাহলে দুই কিরাত পাওয়া যাবে যদি দুটুই কাজী হাজির থাকেন আর দুই কিরাত মানে দুটো বিশাল পাহাড় মিস্তাল জাই আজিমাই নবীসলাম হাজির বিশাল দুটো পাহাড়ের সমান নেকি রয়েছে पुरोपुर दाफने शेष मटी दी मैयाद के नाम पुरो मटी दिल उठिए दीपर कबरता सजा तो मात्र कैक जन लोक कर सबाई तो शरीक होते सूतरा कमर पक्षे तीन बारिटी दिए देखे ये तरह मुस्तााह भलो और दाफने वजिबर एक अंश फारजी के फाये शरिके गल বননা করছেন বলছেন কানা রসুর থেকে যখন মানে নিতেন দাঁড়িয়ে যেতেন আর বলতেন ইস্তা ফিরুল তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিজের জন্য নয় কবর নিজের জন্য প্রার্থনা করবেন কার করবেন তোমাদের ভাইয়ের জন্য কে ভাই মৃত ব্যক্তি ভাই তাহলে ইসলামিক যে ভ্রাতৃত্ব রয়েছে মুসলিম মুসলিম একজন মুসলিমের ভাই এটা জীবিত অবস্থা তো ভাই থাকি আর মারা গেল মুসলিম ভাই মারা গেল হাজার হাজার বছর আগে মারা গেছে মুসলিম ভাই হাজার হাজার বছর আগে ভাই মানের অবস্থায় মারা গেছে মুসলিম ভাই তাদের হক রয়েছে কোরআন কিরেম এই হকের কথা উল্লেখ করেছেন শিক্ষা দিয়েছে সুরে হাসার বানা ফেলল না ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও দুয়ার একটি আদব হচ্ছে আর আমাদের ওই ভাইদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ যার আমাদের পূর্বে চলে গেছে ইমানের অবস্থা ইসলামের অবস্থায় এই আয়াত কি প্রমাণ করে যে মৃতদের জন্য তার পদস্কলন না ঘটে হ্যাঁ বলতে না হয় তাকে জবাব যেন ঠিকভাবে ভাবে তসবিত এ তসবির শব্দটি না হয়েছে কোরআন এবারিমের একটি আয়াত থেকে আল্লাহ পাকে সাদ করেছেন আর অনেক সাহাবি কেরম বলতেন যে এই আয়াতটি কবরের আজাব বা কবরের যে প্রশ্ন হবে এই সম্পর্কে আয়াতটি নাজ আল্লাহ পাক দৃঢ় রাখবেন অটল রাখবেন ইউসাব আল্লাহ আমানু যারা মমিন এবং সৎ তাদেরকে ফিল হায়াতিয়া ইহো জগতে আল্লাহ পাক অটল রাখবেন অটল রাখবেন তাদের পদস্কলন ঘটবে না তারা লাজবাব হবে না তারা হা হাল আদরি বলবে না মুনাফিকের মতো কাফের মতো বেদিনের মতো বেনামাজির মতো বলবে না মহমিন ইসবাহ সাবেদ ফিলাহয়াতিদ্দিন তার জন্য কি কর ইস্তেকর কর কি বলবেন আল্লাহ ফির্লাহু আল্লাহকে মাফ করে দাও আল্লাহ এর উপর দয়া করো কারণ মানুষ মারা যাওয়ার পরে রহমতের বেশি মোকাবেক্ষি রহমতের এখন আল্লাহ রহমত ছাড়া কোন উপায় নেই কেন আমল করার ক্ষমতা নেই তার শেষ হয়ে গেছে তো যেটুকু করেছে ওতি আল্লাহ রহম করো তুমি এই জন্য আল্লাহর দয়ার অনুগ্রহের মুখাপেক্ষী আল্লাহর আল্লাহ জানাজার দোয়াতে যে দ্বিতীয় দোয়াটি রয়েছে জানাজার আহ তৃতীয় তকবীর পরে ওই দোয়া তো রয়েছে প্রথম খানি আল্লাহম আকফিল্লা এই দোয়া করবেন আর কি বলব কি বলবেন আল্লাহমাদু আল্লাহমা সাববেথু আল্লাহ তাকে দৃঢ় রাখো জবাব দেওয়ার শক্তি দাও সামর্থ্য মনকার এবং নাকির মালায়িজ্ঞাস করবেন রহ আবু দাউদ হাদিস আবু দাউদে রয়েছে এবং এমাম হাকে হাদিস টিকে সহিদ এ হাদিস দ্বারা কি বুঝতে বললেন। মায়ের দাফন করার পরে কি আছে তাতে যদি এ হাদিস কি একটু গন্ধ পেয়েছেন যে একসাথে সবাই দোয়া করো তোমাদের একজনকে এমাম বানিয়ে নাও সে মনাজাত করবে আর তোমার আমিন আমিন করো এরকম কথা আছে কি তাহলে আমাদের দেশীয় জানাজাতে আর সবাই কবর বল আরব দেশের তরিকা ঠিক আরব দেশের জানাজা গিয়ে দেখবেন এখানে সন্ন্যতির তরিকা কি করে যখন দাফন করা হয়ে গেল হ্যাঁ যারা তাড়াহুড়া আছে চলে আসলো কিন্তু অনেক লোকই ওখানে থেকে যায় আর দোয়া করতে থাকে আল্লাহ আল্লাহমা করতে থাকে কবরস্থানে যারা জাননি তারা গিয়ে দেখবেন কারণ আমল কোনখানে আছে সেটা যাচাই করার জন্য এটা হচ্ছে ইসলামিক তরিকা আর যখনই সে তাতে রং ছড়িয়ে দিলেন একটু রং ছড়িয়ে দিলেন যে দোয়া তো সবাই করতে জানিনা আপনি কাদের অনুসারী যে আপনি এরকম কাজ করবেন সুতরাং এই বিদাত গুলি ছেড়ে দিতে হবে তবে এ বিদাত উঠাবার আপনার ক্ষমতা আছে কি না এটা মনকার মনকার উঠাবার ক্ষেত্রে আপনার গল্পের ক্ষমতা আছে মুখে বলার ক্ষমতা আছে না আপনাকে সর্বনিম্ন দুর্বল ইমানের থেকে অন্তণা করবে না ওখান থেকে কেটে পড়ার চেষ্টা করবেন কোন স্তরের লোক আপনাকে সেখানে সেটাকে কি করতে হবে আপনার অবস্থাকে বিবেক বিবেচনা করতে কোন অবস্থায় আছে দুর্বল অবস্থায় আছেন আর ওখানে গিয়ে এই বিদাতি দোয়া করতে দেব না সবাই দোয়া করে যে নিরানব্বই জন সৎকার আবার তারও বেশি হারা আপনার এক দুইজন পাঁচজন বছর না নয় এই পেদাতি দোয়া করতে দেব না কাজ হ্যাঁ এসব বাড়াবাড়ি কাজ এটাও সাহাবাই কেরামদের তরিকা ছিল না আজকে জুমা পড়ে আসছিলাম জুমাতে যে খুববার অনবাধা ওখান থেকে আসছিলাম দেখ ভাই বললো যে বাংলাদেশে অথবা নিয়ে যার কাছ থেকে শিখেছে সে মধ্যমপন্থী কিন্তু তার চাইতে বেশি ছাত্র বেশি বুঝে গেছে বেশি শেয়না হয়ে গেছে যার ফলে করেছি কি মসজিদে লিখা আছে মসজিদে আল্লাহ আর মোহাম্মদ এই গেটের ওই পাশে তো আছে না নেই এক গেটের উপর আল্লাহ আছে আর এক গেটের মোহাম্মদ লিখা আছে তাহলে এর মানে কি হয়ে যায় কিছু লোকের এত ফোটোবাজি শুরু করেছে অল্প বিদ্যা নিয়ে শিরিখ হয়ে গেল পাশাপাশি যে রাখা আছে আরে পাশাপাশি রাখা থাকলে সিরিখ হয়ে যায় নাকি পাশাপাশি রাখা থাকলে সিরিখ হয়ে যায় তার পাশাপাশি কোরআনের পাশে অন্য কিতাব ডিকশনারি রাখা থাকে দুনিয়ার কিতাব রাখা থাকে সিরিখ হয়ে গেল নাকি পাশাপাশি কোরআনের পাশে রেখে দিয়েছেন ডিকশনারি হ্যাঁ বাংলা বই রেখে তার নিয়ত নেই ইনাম আল্লাত নবী বলছেন আর আপনি কোথা থেকে বানিয়ে দাকে মুশেরক বানিয়ে দিলেন আর শিরিক লিখা আছে সুতরাং বল প্রয়োগ করতে হবে আর তাও দুর্বল মসজিদ না আপনার হ্যাঁ নেতৃত্ব আছে না মসজিদে আপনার কোন ক্ষমতা চলছে সেখানে আমি মসজিদের সুন্নতি তরী কিন্তু আর ওখানে ঘুরে করেছি কি মোহাম্মদটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে বেকুপুলো মোহাম্মদ লাগা আছে ওটা কি করেছে উঠিয়ে ফেলে দিয়েছে আর কি গ্রামবাসী একবার খেপে গেছে উঠে পড়ে লেগেছে এগুলিকে একবার মার্ডার করে দেওয়ার মতো মেরে দিবে এবং এদেরকে তো থাকতেই দিবে না ও গ্রামে দেশেই থাকতে দিবে না প্রথম কথা করা। যেটা আপনার কাজ নয় দুই নম্বর কথা আহ এখানে করে সিঁড়ি খাই নাই আপনি সেটাকে নিয়ে গিয়ে সিঁড়িকে ভিড়াই দিলেন মানুষের নিয়ত যে কি আছে সেটা বুঝলেন না হ্যাঁ যদি বলেন যে এখানে কি রয়েছে সংশয় রয়েছে মানুষ সংশয় পড়েছে আল্লাহ অনেক মূর্খ লোক ভেবে নিতে পারে যে আল্লাহ পাশাপাশি সতর্কতা মূলক রকম লিখব না আপনি যখন মসজিদ নিজে তৈরি করছেন অথবা আপনার নেতৃত্বে তৈরি হচ্ছে বা আপনার সেখানে কথা চলছে তখন আপনি সেখানে করতে দেবেন না অথবা গ্রামের লোকদেরকে মানিয়ে নিতে পেরেছেন রাজি করে দিতে পারেছেন দেখেন এটা উঠিয়ে ফেলে দিই ভালো কিন্তু আপনি ওখানে বল প্রয়োগ করে এমন মূর্খতার পরিচয় দিলেন না বুঝছেন না দরজা আছে ঠিক কিনা কোরাইশরা পয়সা কমে গেছিল দরজা দুটো করলে খরচ বেশি একটা দরজা কাবাটাকে বড় করে ওই হাতিম সহ করলে এটা ইব্রাহিমের বুনিয়া দিচ্ছিল খরচ বেশি ছোট করে কোরআশরা করেছিল না পরে নাই বলেছেন আয় সাকে যে তোমার কম এই কোরস জাতি তোমার বংশ আমারই বংশ কিন্তু তোমার বংশ আমরা স্ত্রীদেরকে অনেক সময় বলি একই বংশ হলো দেখো তোমার বংশের লোক অথচ আমারও বংশ হয়। একই বংশের যদি স্বামী স্ত্রীর দুইজন না বলিনা না। তো নবিসন আয়েশা কইলছে তোমার বংশইতে নতুন নতুন সব নিউ মুসলিম না হইতো নতুন এই কয়দিন আগে কুফরি ছেড়ে এসছেই এ আশঙ্কা না থাকতো যে আমি যদি কাবাকে আবার ভাঙি তো আবার মুরতাদ হয়ে যাবে আরে মোহাম্মদ তো মূর্তি ভাঙলো ভাঙলো লাতুজ জাম মানাতে গেল ভাঙলো ভাঙলো এরি কাবাটাগো ভেঙে ফেলিল দিয়ে গোমরাহ হওয়ার আশঙ্কা যদি না থাকতো তো লাহদামতুল কাবা তা কাবাকে ভেঙে ফেলতাম এই কাবাকে হ্যাঁ ওয়ালা বনা আপনার মত তিন হরফ পড়া না তিনি শাসন ক্ষমতার মালিক সৈয়দুল মুরসালিন রসুল তার কাছে ওই আসছে আল্লাহ ইচ্ছা করলে জিবুর আলী সালাম দিয়ে ওই নাজল করে কোরআানে আয়ত নাজল করে বলে পারে যে কাবা ভাঙা আমার হুকুম আমি বলছি যেমন কেবলা পরিবর্তন আমার আল্লাহর হুকুম তেমন আমার হুকুম কোরআনে বলতে পারতেন তারপর এই আশঙ্কাই কাবাকে ভাঙেন নাই বুঝছেন কি জন্য হ্যাকমোট হ্যাঁ ক্ষতির আশঙ্কা আছে গুমরাহির আশঙ্কা আছে এই লোকগুলি গুমরা হবে না হবে না ভুল ধারণা নেবে না নেবে না যে এরা আরে এরা নবীর দুশ্মন আর গুমরা হবে তাদের গুমরা আরো বেড়ে যাবে তারপর হাদিসটা দেখা যাক একটি বিদাত সম্পর্কিত হাদিস আর বিদাতের দলিল সোনেন হাদিস বিদাতের দলিল কিছু আছে জৈব জাল হাদিস وان ضمرا بن حبيب احد التابين قال كانوا يستحبون اذا سوي على الميت قبره وان صرف الناس عنه ان يقال عند قبره يا فلان قل لا اله الا الله ثلاثه مرات يا فلان قل ربي الله وديني الاسلام ونبيي محمد صلى الله عليه وسلم روى سيدي من حديث ابي امامه مرفوعا مطولا জনৈক তাবেই আহাদু তাবিহ কোন একজন তবেই তার থেকে বর্ণিত তিনি বলছেন তাবেই বলছেন তারা মুস্তাহাব মুস্তাহাবছন্দ করতো কারা তাইলে। যখন তাবেই বলবেন তারা পছন্দ করতেন তখন সাহাবাইকার উদ্দেশ্য হবে সাহাবীরা পছন্দ করতেন এইরকম কথা তাহলে বলতে চাইছেন এই সুবি আলাল আলমাইতে কবরহ যখন কবর উপর মাটি দেওয়া সম্পূর্ণ হবে মাটি দিয়ে যখন এই কথাগুলি বলা হয় তালকিন করা হয় তালকিনের বিধাতের কথা এখানে রয়েছে স্মরণ করানো হয় রিমাইন্ড করিয়ে দেওয়া হয় মাইয় এগুলি জবাব দেওয়া এখনই তোমাকে সল করবে স্মরণ করে দিয়ে স্মরণ করে দিচ্ছি যখন পরীক্ষা চললে যখন বোর্ড গুলিতে পরীক্ষা হইতো আমরা ওই আলেম ফাজ আলিয়ার পরীক্ষা গুলিতে সেন্টারের একটা পরীক্ষা গিয়েছি আর তো দেখেছি দিয়ে চেষ্টা করে বলে দিয়ে চেষ্টা করে না হয় একটু কি চিঠ যেটা নকল চিঠ নকল পৌঁছে দেওয়ার চেষ্টা করে আর যদি একটু সুবিধা দেয় তো সব বলে দেয় বলে দা লিখছে চলছে আর ভিতর ঢুকা অনেক সময় সুযোগ দিয়ে দেয় এমনও থাকে সময় যারা গাড় থাকে দাফন করার পরে লোকেরা যখন ফিরে যাবে তখন যেন কবরের কাছে বলা হয় ইয়া মারা গেছে আল্লাহ ভয় করি না এখন জিজ্ঞাসা করো মান রব্বা জয় বলো রব্বি আল্লাহ রব্বি আল্লাহ ও দিন ইল ইসলাম যখন জিজ্ঞেস করবে যে আমার তোমার দিন কি তখন বলো দিন ইসলাম আমার দিন ধর্ম হচ্ছে ইসলাম ও নবী তোমার নবী এমাম মনসুর তার একটি সোনান নামের হাদিসের কিতাব রয়েছে যাতে অনেক আসার সাহাবাহ আছে আর অনেক জৈব জাল হাদিসও আছে আর বিজাতিরা যারা নারী পুরুষের নামাজের পার্থক্য আর তারপর এইরকম বহু তাদের সাহাবাইকে রাম পর্যন্ত যে তারা মানে নবীশ্লাম না আর তাবারী তো রকমই বিষয়ে বর্ণনা করা হয়েছে আবু ওমামা সাহাবি থেকে মারফু আন লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে মারফু মানে নবী নাম দিয়ে হাদিস যদি সহি তাহলে তো আমরা সবাই মিলে করতাম ঠিক না এখন হাদিসের অবস্থাটা জানতে হবে এই জন্য আমাদের যারা বিদাত করে তারা বলে হাদিস শরীফ আছে ব্যাস কোন হাদিসের কিতা আছে তাও বলেনা বিদাতের ব্যবসা করতে হবে জু জাল দুর্বল হাদিস আর অনেকে হাদিসকে জাল বলেছেন কেন তা যে হাদিস রয়েছে তার একজন বর্ণনাকারী সাই দেবেন আব্দুল্লাহ আজদি অজ্ঞাত পরিচয় অজানা ব্যক্তি যার অবস্থা জানা নাই তার হাদিস কেমন করে আস্থা করবেন যে এটা রসুর পৌঁছেছে জানা নেই মজহরুল হাল অথ মজুরুল আইন দুটো পরিভাষা রয়েছে মোস্তাল হাদিসহাদিসের তাহলে সেই হাদিস জঈফ দুর্বল এমাম নবির আলাই এবং এমাম এর এরা অনেক কিতাবেন্সিটি পড়েছি দুর্বল ইমাম ইমনুল বলছেন হাদিস হাদিস আর যেটা এখানে আমি প্রাধান্য দেব সেটা হচ্ছে अवस्थान कर दाफन कर दुआ प्रमान रही प्रमाण রয়েছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সম্পর্কে গিয়ে দাঁড়াতে নিষেধ করেছেন মানে মোনাফেকের কবর কাছে তাদের জন্য দোয়া করার জন্য ইস্তেফার করার জন্য দাঁড়াবে সেখানে গিয়ে তাহলে মোনাফেকের কাছে নবীকে যেতে নিষেধ করেছেন তার মানে মমিন হলে কি করবে কবর কাছে গিয়ে করবে আল্লাফার মোনাফিকদের কবরের কাছে যখন নবীকে দাঁড়াতে নিষেধ করলেন কানা দলিল এটা প্রমাণ করে আলা দাফান দাফানকে দাফন করার পরে তার কবর কাছে দাঁড়াতে হবে আর এই আয়াত এর দলিল কেউ দিমত করে না দু আছে মাইয়ের জন্য দুয়া করেন আবু দাওয়ার ওসমান রাজি আল্লাহ থেকে যে হাদিসটা এর আগে বর্ণন করলাম যে দাফন করার পরে তোমাদের ভাইদের জন্য ইস্তেফার করো আর তার জন্য দৃঢ়তা তলব করো অন্য ভাষা দিয়ে বর্ণিত হয়েছে হচ্ছে দাওয়াত একটা অংশ যে দুয়ার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে হাদিসটি আমাদের সামনে ছিল তাবির বর্ণিত সেই হাদিস অনরুফ হাদিস আবু মামা থেকে তালকিন সম্পর্কে যে বর্ণিত রয়েছে সেই হাদিসটাও শোনাই আবুমার এজাম্মা তাহা তখন তোমাদের যখন মারা যাবে আর কবরে যখন দাফন করা হয়ে যাবে তখন তার মাথার কাছে রব্বান ইমামান এই হাদিস সম্পর্কেও বলছেন যেমন এমাম আহমদিনের এক ছাত্র আল আসরাম তিনি বলছেন এমাম আহমদিনে আমি জিজ্ঞেস করলাম চার এমামের একজন এমাম হাজিয়াস দাফন করার পরে যে কিছু লোকেরা সেখানে দাঁড়িয়ে তালকিন করে স্মরণ করা যে মুনকন্যা জিজ্ঞেস করলে এই জবাব দাও এই জবাব দাও এই জবাব দাও এটা কেমন এটাও প্রমাণ করে কারণ ইসলামে মায়ের সাথে সম্প্রীত করে নাম বলার বৈধতা নেই বিন আয়সা হানিফ বিন আয়সার ছেলে হানিফ ফাতেমার ছেলে জাকির নেই কিন্তু তাহলে এমাম আহমদিন হাম্মালকে যখন এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে এইরকম করে শরণ করানো যাবে বললেন মারা আয় আহাদান এই বিদাত কাজটি এই কাজটি করতে মুসলিমকে দেখিনি দেখি ই করত। এই শামবাসী দের লোকেরা এরা করত কখন করেছিল হিনামাত আবুল মগিরা আবুল মগিরা যখন মারা যায় তখন ওকে স্মরণ করে হে ও ম কথা শুনলাম না একটু আগে যে অনেক গবেষকরা হাদিসটাকে মৌজু জাল বলেছে বলছেন যে এই তালকিনের হাদিস রিমাইন্ড করিয়ে দেওয়া স্মরণ করিয়ে দেওয়া এই বাক্যগুলি কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাফনের পরে এই হাদিসটি সম্পর্কে হাদিস সম্পর্কে তারা কোন একদল বর্ণনাকে রয়েছে যাদেরকে চিনিই না তার সবুল ইসলাম পুরনো সারাতিনেছেন ইয়া তাহা কালাম আইম এ গবেষক কলমাদের কথা থেকে বোঝা যায় আন্না হাদিস করানো মাইয়ন করো হাদিস আর এর ওপর আমল করে স্মরণ করানো যে করছে মুসলিম সমাজের এই দেখে কেউ যেন প্রতারিত না হয় সুন্দর কথা বলেছেন আর সুন্দর সতর্কতা তিনি করেছেন যে দেখো সাবধান দল দেখে ধোকা খেয়ে না কোন কাজ এত লোক করছে কিছু বলছে না তারাও সমর্থন করছে ইসলাম দিকে ফিরে আসতে হবে আরো বলছেন কানকুল মাদে বলেছেন তিনি বলছেন নবীলামের আদর্শ ছিল মাইয় দাফন করার পরে কামা আলা কাবিবহু কবর পাশে দাঁড়াতেন তার সাথী সঙ্গীরা আল্লাহ ও দাঁড়াতো মৃত ব্যক্তির জন্য অটলতা দৃঢ় থাকা যাতে করে জবাব দিতে পারে এই দোয়া করতেন আল্লাহ পাকের কাছে তাকে মাইয়াত কে স্মরণ করাতেন না বরং আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহ ওকে অটল রাখো জবাব দেওয়ার তো ফিকে দাও এই কাজ করবে না এমা ইব তাইম রহমতুল্লাহ আলাই কার ছাত্র ছিলেন তার বড় উস্তাদ কে ছিলেন সবচেয়ে বড় ওস্তাদ এমা ইবনে তাইম রহমতুল্লাহ আলাই ইবিন তাইম কোন দেশের মানুষ ছিলেন দুর্গেই সারা জীবন অধিকাংশ সময় জেলে জেলে থাকতে যেমন আলাইকে তাহলে সাম দেশের এটা হচ্ছে সাম সিরিয়ার বিদাত হচ্ছে মাইতের কবর কাছে দাঁড়িয়ে তালকিন করা যাই না বাংলাদেশে এই বিদাত আছে কিনা বিদাতি এলাকায় কারণ আমরা তো আবার এলাকা বসবাস করি তো এই সব বিদাতো দেখিনি সাথে কথা বলে দেখেছি ওদের ওখানে আছে বিদাতিরা করে সাফেই বিদাতি সাফেদের মধ্যে বিদাতি আছে আমাদের যারা উত্তর ভারতে বসবাস করে বা ভারতের পূর্ব দিকে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে যারা বসবাস করে ওরা মনে করে যে শুধু আছে হানাফিদের মধ্যে দেববন্দি বেরোলুবি এইটা জানে শুধু কিন্তু নামাজ পড়ে রাফুল করে নামাজ পড়ে কি করে রাফুল করে জোরে আমিন বলে বুকে হাত বাঁধে এতে কিছু মূর্খ আহ দোকা খেয়ে যায় আমার এলাকার এক আহলেদিস লোক যাকে চিনি মার্কাজু সাকাফা সন্নি এক মাদ্রাসায় ভর্তি করেছে নাম হচ্ছে সন্নি কালচারাল সেন্টার হ্যাঁ মার্কাজু সাকাফাসন নিয়ে নাম দেখো বোঝা যায় না যে কবর পূজারীদের মাদ্রাসা আর তারপরে আর কেরালাই সহি আকে মাদ্রাসায় পড়ছে সহি কি করে জানলেন সহিদার মাদ্রাসায় পড়ছে বলছে ওরা রফাদানি করে ওরা বুকে হাত বাঁধে জোরে আমিন বলে আমি বললাম যে এটা যথেষ্ট নয় ভালো করে শুনে রাখেন আমাদের সাথে হানাফিরা যেহেতু ওদের মজা হবে বুকে হাত বাঁধা নেই নাভিতে আর কবর মাজার পূজাও খুব করে জোরে সরে করে ধোকা খাবে না মাদ্রাসান্নাম বলছে মার কাজুর সাকা ফাচুনিয়া বলছে ইন্ন আমি বললাম আলিল্লা কাজ করেছেন আপনি गवसुल आजम अब्दुल शुरू करो बात केलहमदुल्लास আর ঠিক থাকে অলুহিয়া ঠিক থাকে মুক্ত থাকে আর দুই একটা মাসলায় যদি এখতলাফও করে তাহাবির মতো তবু আহলে দিস তবু সালাফি বুঝে গেছে এত বড় বিষয় নাই আমাদের দেশে করেছে কিছু বুজুগানে দিনের ওসিলা হারাম আর সিরকের রাস্তা সিরকের আসনে এইগুলো শিখাইনি সংশোধন করেনি তো কথা হচ্ছে যে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আরব দেশ থেকে যদি শিখে যান তো এখানে शेक शुरू है तक मसला मशाइल ठीक आकी कर आकीदार ठीक कर मशाइल ठीक करें तफे दिन सुन्नाथ मानसूख नई बक बनाई सुनना सही सुन्ननाथ अमीन जोरी सही सुन्नाथ पर शिखान आगे शिखाते आल्ला कथाई शिखाते हैं আল্লাহকে কেমন করে চলবে না চলবে না এটা শিখাইতে হবে এদিকে তাবিজও করছে রফায়ী করছে এই রফায়দানিতে কি ফাইদা রয়েছে রফায়ী করে নামাজ পড়েছেন জোরআ বলছেন এইদিকে তাবিজের শিরিক করছেন কোন ফাইদা রয়েছে এই রফায়দানি তা জোর বলে আল্লাহাক বোঝার তো অসিদান করে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন সেখান থেকে শুরু করেন ইবদা ও বেমাবাদা আল্লাহ আল্লাহ আকিদা থেকে শুরু করেছেন বছর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আকিদার পরিশুদ্ধির কাজ করেছেন হ্যাঁ আকিদার পেছনে মেহনত করেছেন আর তারপরে তখন মাস্লা মাসাইল বিধি বিধান হয়েছে অধিকাংশ দাফন করার পরে দাঁড়িয়ে বলবে স্মরণ করো আর কবরে ঠিক ভাবে তুমি জবাব দাও মনকে জবাবে তুমি ভয় করিও না ইত্যাদি এসব বলা যে ভাষা দিয়ে বলেন সব কাজ ঘুড়ির কাটা দশটার কাছাকাছি চলে যাচ্ছে সুতরাং এখানে আলোচনা শেষ করি বাকি হাদিস গুলি আল্লাহ আগামী দর্শ গুলিতে শেষ করবো আল্লাহ ফাক রব্লা আলম যেন আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন কোরআন মেনে চলার তৌফিক দান করেন ভুল ভ্রান্তি আল্লাহাক যেন মাফ করে দেন আল্লাহর আলমিনা আমলের যেন তৌফিক দান করেন আল্লাহাকালিবত ফিতনা থেকে রাখেন মহান আল্লাহ রব আলের কাছে আল্লাহাক আমাদের সকলকে জান্ন দান করেন সুহান এই বিদা তো কি বেরুলিবিরাও জানতো না जा खान बेरोम रेजा खान, खान इंग्रेजर जुगे भारत दूट एजेंट तैरी करा फतुआ शुद्ध देवर जन इंग ब्रिटिश राहल আর আহ কিতাব আর ওরা আমাদের দেশের কল্যাণ নিয়ে এসেছে দেশের যান্ত্রিক সভ্যতা আর উন্নতি দেখেছে। সুতরাং ইংরেজরা কে এখান থেকে তাড়াইও না ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করিও না ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা হারাম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা হারাম এই ফতোয়া দেওয়ার জন্য দুটো এজেন্ট তৈরি করে ব্রিটিশরা একজন হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হবিজ যে নবী দাবি করেছিল। যার উন্মত হচ্ছে কাদিয়ানি এরা মুসলিম নয় আলহামদুল্লাহ অনেকগুলি মুসলিম দেশে এদেরকে অমুসলিম বলে ঘোষণা করা হয়েছে আর আল্লাহর কাছে আশা করি এবং শাসকদের কাছে আশা করি বাংলাদেশে যেন এই ঘোষণা করা হয় যেমন পাকিস্তান আলহামদুল্লাহ ঘোষণা আয়ুব সাহেব রহমা এই ঘোষণা করে রেখেছেন এটা যে ছিলেন একজন প্রেসিডেন্ট পাকিস্তানের বিগত তারা মুসলিম নিয়ে কেউ হজে আসতে পারে উমরা আসতে পারে মক্কায় ঢুকতে পারেনা আলহামদুলিল্লাহ এইরকম অনেকগুলি আমি একটা কিতাব পড়েছি আহ মুসলিম মনে হয় পনেরো বিশটা দেশ আছে যেসব দেশগুলিতে অমুসলিম ঘোষণা করা আছে কাদিয়ানিদেরকে কাদিয়ানি মেশন আর খ্রিস্টান মেশনে কোন দুটো একই জিনিস ইংরেজরা নবীন আহমদি মানে ওই দলই কিন্তু নবীর নামের সাথে সম্পর্ক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অভিশপ্তর সাথে সম্পর্ক এই কাদিয়ানিদের কাদিয়ান ভারতের পাঞ্জাবের একটি শহরের নাম लिखते गैक्टिकल उत्तर प्रदेश शहर आई नाम रेलिटा बेरेली तो रेरे बेरेली जर लो, जुगे फतुआ दिर्जा वा, गोलमद कतो जो जेहद करा हराम भारतीय ब्रिटिश दुई नम्बर कथा जे कबर मजार पुजा आगे चले आस ময়রুদ্দ চিস্তির পূজা আব্দুল কাদি জিলানির পূজা আর এইসব মাজার পূজা সব চলে আসছিল কিন্তু ইসলাম এই নোংরা খিদমতটি কুফুরী খিদমতটি সিরকি খিদমতটি আহমদ করেছে তার মধ্যে আহমদ রেজাখানের অনেকগুলি লিখনই আছে এই গুমরা একটি বই লিখিয়ে ছোট্ট একটা পুস্তিকা আছে আজানুল কবর কিতাবটি উর্দুতে লিখিত কিতাবের নাম হচ্ছে কবরের আজান তার আগে যারা বেরলি কবর মাজার পুজাই তারাও জানতো না আর দেবন্দিরা তো জানতোই না যে কবরে আবার আজান দেওয়া হয় এই কিতাব পড়ে এখন বেরেলি থেকে বেরেলিতে মাদ্রাসা আছে ওদের তরিকার অনেকগুলি মাদ্রাসা ভারতে আছে বাংলাদেশও আছে ব্রাহ্মণবাড়ি এতে বড় বেরেলিদের মাদ্রাসা আছে অনেক এলাকাতে আছে বাংলাদেশেও এরা ওইস্ত পুস্তিকা পড়ে যে আমাদের এমাম সাহেব আহমদাখান আহমদাখানের নাম কিন্তু খান বলবে না আরে মোহাম্মদ রুসুল্ল নাম বলতে পারে কিন্তু জীবনে কোনো বেড়ালি বেড়েদার লোক রেজবি আহমদ রেজা খানের নাম বলবে না যাবে কি বলে তারা জানেন আলা আলা আল্লাহ বলে যেমন দেবন্দী ভাইরা কখন আশাফলি থানবির নাম বলবে না কি বলবে হাকিমুল সাহেব বলেছে। হাকিমুল মহম্মদ সাহেব বলেছেন এরা বলে আলা হাজরত বলেছেন আল্লাহ হাজরত মানে মোহান হাজার আল্লাহ মানে তো বুঝছেন হ্যাঁ আল্লাহরত মানে মহান হজরত বলেছেন মহান হজরত যদি হয় কেউ দলিল হচ্ছে যে জানা যায় যখন নবী সাল্লাম দাফন করলেন তখন কবরটা চেপে ধরেছিল সেই হাদিস আছে কবর কি করেছিল চেপে ধরেছিল তখন নবীশাল বলেছিলেন সোভান আল্লাহ सुभान चेपे बाच दिला। चेपे एर दुटो एक्ट हो जमीन भलो मानुषर मोहब्बत कर दल कर फिर ध्वस सम्पर्क फमा बकाावल এই ফেরাউনের ধ্বংসে আর ফেরাও সেনাবাহিনী ধ্বংসে আকাশও নি আর জমিনও নি তার মানে কি বোঝা যায় মাফুমে বিপরীত কি বোঝা যায় যে লোক যদি মারা যায় তাহলে আকাশও কাঁধে কষ্ট পায় আর জমিনও কাঁধে যেখানে নামাজ পড়তো সেই জায়গা কাঁধে যেখানে চলাফেরা করতো কাঁধে যেখানে দিনের কথা বলতো আর দিনের চর্চা করত সেই জায়গায় কাঁধে কাঁধে কাঁধে শুধু আত্মীয় স্বজন কাঁধে না যে পানিশমেন্ট বানুকুরাইজার নবিস মানতে রাজি হয়নি বানুকুরাইজার ইহুদিরা কিন্তু তাদের মিত্র গোত্রের যেহেতু নেতা ছিলেন সর্দার ছিলেন সাদবিনা তারা করেছিল ভিতর থেকে ওই দিক থেকে ষড়যন্ত্র করেছে ওই দিক থেকে তোমরা বাইরে থেকে তোমরা হামলা করে আসো মক্কাল লোকের আর চারিদিক থেকে যে বিভিন্ন গোত্র করে আর ভিতর থেকে আমরা নারী শিশুদের ওপর হামলা চালাবো ভিতর থেকে আর তোমাদের জন্য ভিতর থেকে আমরা সাহায্য করবো বাড়ির ভিতরে আপনার ভাই যদি মানুষের ঠিক না তো আল্লাহ এর অপরাধে আসমানের ফায়সালা ছিল যে এদের সাবালক গুলিকে সব হত্যা করতে হবে নবিস্লাম এই মীমাংসা যদি করে দেন বা এই বিচার শুনিয়ে দেন তো ইয়াহুদিরা মানতে রাজি নবী সাল্লি সাল্লাম ওহির মাধ্যমে জানলেন আর যে কোনো কাজ বিনা ওহিতেনি মাজ অসুস্থ অবস্থায় তিনি আহত ছিলেন কিন্তু বাঁচিয়ে রেখেছেন নবী কারিম সাল্লি সাল্লাম বলে তোমাকে বিচারটা করে দিতে হবে তিনি বলে সাবাল্লোকগুলিকে সব লোকগুলি হত্যা করতে হবে এদের নারী শিশু নাবালক যেগুলো আছে সেগুলোকে সব বন্দি করতে হবে এগুলোকে সব দাস দাসী বাড়াইতে হবে হচ্ছে আমার ফায়সালাহ নবী সাল্লা বলেছিলেন যে সাদ তুমি সাত আসমানের উপর আল্লাহ যে কবর হইতে পারে ভালোবাসাতে হতে পারে ভালোবাসা জড়িয়ে ধরি না আমরা অনেক দিন পরে যাকে খুব ভালোবাসেন হ্যাঁ জড়িয়ে ধরেন না এক মিনিট ধরে জড়িয়ে গেল আপনার মা আপনাকে দুই বছর পাঁচ বছর পর পেয়েছে দল একদল যে বললেন কে রসুল্লাহ আশ্চর্য বলেছেন তাই না আর তারপরে কবরটা ছেড়ে দিল কিন্তু আহমদ রে যেখানে করছে বলছেন নবীর তসবি করাতে কবরের আজাব দূর হয়ে গেল কবর চেপে ধরেছিল ছেড়ে দিল সুতরাং আমরা যদি বললাম না আজানের সবগুলি কালেমা পড়ি তো কবর আজাবি কি হবে না মূর্খ লোককে হ্যাঁ সবাই হ্যাঁ হ্যাঁ করবে এত জাহেল মূর্খ সমাজ দেওয়ানবাগি বলছে দেখো তোমাদের বিশ্বাস আমি নবীর জামাই কিনা বলো ছয় হ্যাঁ গরু ছাগল সব সামনে সব গরু ছাগল চাইতে অধম হ্যাঁ আপনি নবীর জামাই ফাতে মারস্বামী আবিল্লা चतुष्प चाहत मजाल निकृष्ट যখন বেরলি বক্তরা কথা করে আজান দিলে দিল আর দলির দিলে কি হয় দাফন করার আজান শুরু হয় বেরোলিবির অনেকে বিরোধী করে যারা এই না যে আমাদের মুরব্বির কিতাব এমন সাহেবের কিতাব আছে হ্যাঁ এমাম দলাল জাহান নামের এমামি এগুলো গুমরাহির এমাম কবর আল্লাপাক যেন সকলকে যারা তাদের হালাক হয়ে গেছে তাদের তো শাস্তি আফজা ইমা যা হওয়ার হচ্ছে আর যারা বেঁচে আজ আল্লাহ পাক তাদেরকে যেন হৃদায়ত দান করেন আর এই সব গুমরাহি থেকে আল্লাহাক যেন বাঁচিয়ে রাখেন কথা লম্বা করি আপনারা এইসব আজ কবর আজান জিজ্ঞাসা করে কিন্তু কবর আজহান একটি বিদাত যেই বিদাতকে হানাফি এমনকি বেরুলবিরাও সাপোর্ট করেন অনেকে আল্লাহ পাক যেন এইসব গুমরাহী থেকে মুসলিমদেরকে বাঁচিয়ে রাখেন ও সাল্লাহন মোহাম্মদ আলী ও